আগে খুব ভালো সময় চলছিল একটা যুবক ছেলে ছিল বয়স আঠেরো বছর আর নাম ছিল টম টিভা টম ছিল খুবই অলস আর মিস্টার ওল্ড ম্যাকডোনাল্ড এর একটা অখ্যাত ফার্মে কাজ করত আসলে প্রযুক্তিগতভাবে ভাবে ওখানে নিয়োগ করত। কিন্তু সারা দিন আলস্যে কাটাত আর সব সময় অজুহাত নিয়ে প্রস্তুত থাকত এর মধ্যে কারোর কাঁদার আওয়াজ শুনতে পেলাও আমাকে বাঁচাও আমি আটকে গেছি আছে আমি এখানে আমাকে সাহায্য করো বন্ধু আবার কাজ করতে হবে আমি একটু শান্তিতে ঘুরতে পারি না শান্ত পরিবেশে চিৎকার খুব জোর শোনাচ্ছিল থামো আমি আসছি টম আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল আর তাড়াতাড়ি একটা পাথরের উপর চড়ে গেল চাঁদের আলোর নিচে একটা বামুন টম তুমি খুব ভালো লোক আমাকে সাহায্য করো আমার পা এই পাথরের নিচে আটকে গেছে কান্না থামাও ও খুব বিরক্তিকর টম খুব সাবধানে পাথরটা সরাল আর বামনের পা বের করে আনলো ও তুমি একজন অবতার আমি এখন আবার মুক্ত अच्छा मिस्टर बामन ए बारो ठीक ना चले जाता परशोध करते चाहे जाओ और पूरा करब जाने এমন জীবন যেখানে আছে এবং সে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী কিন্তু আসলে কি বলতো তুমি তো আর কোনোদিন কাজ না করার কথা বলেছিলে আমার এটা শুনে বেশ ভালো লেগেছে তাহলে তাই হোক কাল। যখন তুমি কাজে যাবে তখন চোখ বন্ধ করে শুধু বলবে এবার আমাকে যেতে হবে আর ও রাতের অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল টম নিজের মাথা চুলকালো আর তারপর কাঁচ ঝাঁকালো আর চলে গেল পরের দিন যখন টম ফার্মে পৌঁছাল দেখল এক গাদা বাসন রাখা আছে ধোয়ার জন্য ও ভয় পেয়ে গেল বাবা রে এসব পরিষ্কার করতে তো দিন লেগে যাবে হঠাৎ ওর মনে সাথে ওর আগের দিনের দেখা হওয়ার কথা বালতিগুলো কলের দিকে উড়ে গেল আর ভর্তি হতে শুরু করলো চক্ষুনি মেজে পরিষ্কার হতে শুরু করলো আর ঝোবরা দিয়ে বাসন পরিষ্কার হতে শুরু করলো টম অবাক হয়ে গেল বাহ এটা কাজ করছে ম্যাকডোনাল্ড এর কাছে গেল আর বলল যে ওর কাজ হয়ে গেছে হয়ে গেছে তুমি কি নিশ্চিত নাকি দিবা দেখছ বেশ আপনি নিজে গিয়ে দেখুন তাহলে অবাক হয়ে গেলেন চকচক করছে খুব ভালো টম খুব শীঘ্রেরই তুমি এই মাসের সেরা কর্মচারী হতে যাচ্ছ আমি তোমার জন্য গর্বিত ধন্যবাদ প্রভু গন্ডগোল আছে আর তাই পরের দিন যখন টম রান্নাঘরে ঢুকলো ও জাদুকরী শব্দগুলো উচ্চারণ করলো আর আগের দিনের মতোই ওর সব কাজ হয়ে গেল जग चलो आगेर दिन मी... राखो, आमार आमार फार्मे प्रयोजन नहीं अलस व्यक्ति के प्रयोजन नहीं द्वारा क्या हासिल कर সামান্য জাদুতে কি আর অসুবিধা আমি কাজ করে ফেলেছি তো এটাই কি যথেষ্ট নয় যে বাকি কর্মচারীরা পরিশ্রম করে তাদের পরিবার চালায় অন্যদিকে তুমি কোন কাজই করো না শুধুমাত্র অজুহাত দাও আর এখন কি না জাদুর আশ্রয় নিয়েছো। কিন্তু অনেক হয়েছে অন্য কোনো জায়গায় কাজ সহজেই পেয়ে যাবে আসলে একটা কথা বলবো তুমি একদম ঠিক আমার এই কাজের দরকার নেই আমি এর থেকে আরো ভালো কাজ পেয়ে যাব আর এটা বলে টম ওর ব্যাগ তুলে বেরিয়ে গেল এরপর বেশ কিছুদিন ধরে টম একটা কাজের জন্য অনেক চেষ্টা করলো কিন্তু ও যে একটা শয়তান এই খবরটা এত তাড়াতাড়ি ওকে কেউ কাজ দিতে রাজি হল না অবহেলিত টম একদিন মাঠে গিয়ে ডাকতে লাগলো কে কোথায় তুমি বন্ধু হঠাৎ ও অনুভব করলো যে ই্যালারি ওর সামনে দাঁড়িয়ে আছে টম ওকে দাড়ি মুখে দেখে অবাক হয়ে গেল আমার মনে নেই তুমি কবে দাঁড়িয়ে রেখেছিলে আমি দেখতেই পাচ্ছ আসলে আমি আহা কিছু মনে করো না শোনো আমার তোমার সাহায্য দরকার সাহায্য আমি তো তোমার সাহায্য করেছিলাম সেটা পছন্দ হয়নি পছন্দ হয়নি আমাকে ফার্ম থেকে দাঁড়িয়ে দিয়েছে শয়তান ভেবে আর এখন পুরো শহর মনে করে যে আমি একটা শয়তান আর কেউ আমাকে কাজ দিতে চায় না এখন আমি কি করব বলো সাহায্য করো আমাকে এলারি তুমি আমার কাছে কি চাও বলো তুমি সব আগের মতন করে দাও আমি আগের জীবন ফিরে পেতে চাই পরিশ্রম করে আবার খাবার জোগাড় করতে চাই ঠিক সবার মতন আমি টম টিভার হিসেবে পরিচিত হতে চাই ওই ম্যাকডোনাল্ডের ফার্মে বুঝেছ কোনো শয় তার নই দয়া করো এলারি দয়া করো তুমি কি নিশ্চিত কারণ আমি সব কিছু আগের মতো করতে পারবো না रानना घरे तुम कि शय मन कर मैकड उन्नी भूले जा আমার চাকরি আছে কিনা জানতে কিন্তু তোমাকে আমায় বিশ্বাস করতে হবে আমি করি কিন্তু এখন বিদায় বন্ধু সুস্বাদু খাবার যেটা জীবের জল এনে দেয় আর দেখি? প্রভু আমি কথা দিচ্ছি পরিশ্রম করে নিজেকে উজাড় করে দেব আমি কথা দিচ্ছি আর আমি আলসেমি করব না দয়া করে আমাকে আমার কাজ ফিরিয়ে দিন কাজে রাখবো তাই পরের দিন থেকে টম বাকিদের মতন পরিশ্রম করতে শুরু করলো ও বুঝতে পারলো যে অন্য কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত নয় নিজের কাজের বিষয়ে আর মিস্টার ম্যাকডোনাল্ড জন্য আসলে অনেক খুশি ছিলেন টম ওনাকে যে শিক্ষা দিয়েছে তার জন্য